বিনাল বাহু না নัจরিহুন হাবল ফদর কাসিদু ইউহাকাল হাওয়া বা আইএস কোর কর্তৃক নিয়ে উস্তাদ আহমদ নাবিল হাফেজাউল্লাহ এর দার্স খিলাফত দাবি ও বাস্তবতা চার পর্বের দার্সের প্রথম পর্ব এই পর্বে খিলাফতের উদ্দেশ্য হুকুম খলিফা পদ্ধতি احل الحل و لعقد الارض পরিচয় ইতি বিষয় বিস্তারিত আলোচনা থাকছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া হামদু কুল্লুহু ওয়া লাকা শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইর্জাউউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু أهلن أن كنت أحمد وأهلن أنت أستاذ وأهلن أن كنت وأهل طاع اكل الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه. فَسَوْفِئْتِ اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ عِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَاِهِمْ وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي قاتلون على الحق أو كما قال عليه الصلاة والسلام شوامل نتبه বর্তমান শতাব্দীর পূর্ব শতাব্দী মুসলিমদের জন্য একটি করুণ শতাব্দী ছিল খেলাফত ওসমানিয়ার পতনের পর থেকে মুসলিমরা চতুর্দিক থেকে আক্রমণের শিকার হচ্ছিল কিন্তু এর প্রতিরোধ ছিল না বা মুসলিমদের মধ্য থেকে এমন কোন শক্তি এমন কোনো জাগরণ এই চতুর্মুখী যে আক্রমণ গুলো হচ্ছিল সেগুলোর বিরুদ্ধে দাঁড়াচ্ছিল না অতঃপর আল্লাহ তালার অশেষ রহমতে আফগান জিহাদের মধ্যে যখন আফগানিস্তানের মধ্যে সিভিয়েত ইউনিয়ন আক্রমণ করল। তারপর থেকে আল্লাহ আল্লাহাল আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ রূপে জিহাদকে দাঁড় করালেন এরপর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল এবং সামনে বাড়ছিল দিন দিন আমরা উন্নতির দিকে অগ্রসর হচ্ছিলাম এবং আল্লাহ তালা উম্মত কে সামনে বাড়াচ্ছিলেন আল্লাহাল রহমতে এবং খেলাফত চলে যাওয়ার পর পুনরায় আশা হচ্ছিল যে বিশ্বব্যাপী জিহাদের মাধ্যমে পুনরায় ইনশাল্লাহ খেলাফত ফিরে আসবে আলহামদুলিল্লাহ সে আফগানিস্তান থেকে জেগে ওঠা এই জিহাদ পুরো পৃথিবী ভেবে ছড়িয়ে পড়ছিল যে জিহাদ ছিল আফগানিস্তানের মধ্যে সেটা এখন যদি আমরা তাকাই ইরাকের মধ্যে সিরিয়ার মধ্যে লিবিয়ার মধ্যে লেবাননের মধ্যে সোমালিয়ার মধ্যে মালির মধ্যে আলজেরিয়ার মধ্যে ইয়ামানের মধ্যে এবং পুরো বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ যেখানেই মুসলিম সেখানেই জিহাদ দাঁড়িয়ে যাচ্ছিল এবং আল্লাহ তাল রহমতে খুব সুন্দরভাবে পুরো উন্মত আসায় ছিল যে সামনে ইনশাল্লাহ উম্মুতের সেই সোনালী যুগ আবার ফিরে আসবে নুবতের আদলে খেলাফত আবার ফিরে আসবে এবং মুজাহিদ আলহামদুলিল্লাহ তাদের ভিতর কোন দ্বন্দ্ব দ্বিধা ব্যতী সামনে অগ্রসর হচ্ছিল আল্লাহ সেই আয়াতের বাস্তব নমুনা তারাই ছিল হে ইমানদারগণ তোমাদের মধ্য থেকে যখন মানুষরা দিন থেকে ফিরে যাবে মোর্তাদ হয়ে যাবে চিরা আল্লাহ তালা অপর কিছু ব্যক্তিকে ব্যক্তির আগমন ঘটাবেন অপর কিছু ব্যক্তিকে নিয়ে আসবেন ইউ হেব যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তারা তালা ভালো বাজবে সহানুভূতিশীল কা তারা কাফেরদের প্রতি হবে কঠোর ইউ জাহিদ নহ তারা আল্লাহ তালা রাস্তায় জিহাদ করবে এবং তারা কোন ত্রিস্কার তিরিশকার করবে না এত বাস্তব নমুনা বাস্তব বৈশিষ্ট্য গুলো আমরা এই মুজাহিদিনের মাঝে পাচ্ছিলাম এবং সকলে আলহামদুলিল্লাহ কোন ধরনের দ্বিধা ভিতর গত কোন দ্বন্দ্ব আল্লাহ রহমতে সামনে অগ্রসর হচ্ছিল এবং আমরা যারা জিহাদকে ভালোবাসি দিনকে বুঝি তারা অনেক আশা নিয়েছিলাম যে ইনশাল্লাহ উচিরে আবার খেলাফুত ফিরিয়ে আসবে এই একটা মারহালার মধ্যে উন্মত ছিল এবং আশা করা হচ্ছিল এই মারহালাটা অর্থাৎ শেষ একটা লড়াই চলতেছিল অতিক্রম করলে ইনশাল্লাহ ফিরে আসবে এই অবস্থায় দুই তিন বছর পূর্বে প্রকাশ পেল যে এই উন্মতের আশা আকাঙ্ক্ষা মহিদিনদের আশা আকাঙ্ক্ষা মুজাহিদিনদের মাঝে সঠিক রাস্তায় যারা জেহাদ করতেছিল তাদের মাঝে মতপার্থক্য দেখা দিল কিছু বিষয়ের উপর এর ফলে উন্মতের যে সমস্ত ব্যক্তিরা জিহাদকে ভালোবাসতে ছিল জিহাদকে পছন্দ করতেছিল তারা সংশয়ের মধ্যে পড়ে গেল যে আসলে এটা কি হচ্ছে একটু হল নিরাশা তাদের হৃদয় গুলো ক্ষতবিক্ষিত দ্বিতীয় হলো তারা সংশয়ের মধ্যে গেল যে মুজাহিদিনদের মাঝে মানহাজগত দুটা পার্থক্য হয়ে গেল কিছু কিছু মৌলিক বিষয় নিয়ে তাদের মাঝে দ্বিমত দেখা গেল এবং সকলের মাঝে এই প্রশ্ন কারাহা আমরা জানি যে দ্বিধা বিভক্তিটার সূচনা হয়েছে এই থেকে এবং বিশ্বব্যাপী যে মুজাহিদিন ঐক্য ছিল এখান থেকে ভিন্ন মত পোষণ করতেছিলেন ইরাকের মুজাহিদিনরা তাদের সাথে দ্বিমত অনেকগুলো বিষয় রয়েছে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে থেকে একটা হলো যে তারা কি করলো খেলাফত ঘোষণা করলো আর খেলাফত ঘোষণা করার পর তারা দাবি করলো অন্যান্য যত জিহাদে তঞ্জিম রয়েছে সবগুলো বাতিল বলে গণ্য হয়ে গেছে তাদের জন্য তাদের জিহাদ আর বৈধ হবে না খলিফার অনুমতি ছাড়া খলিফার অধীনে থাকা ছাড়া তারা স্পষ্টভাবে এই মত ব্যক্ত করতে ছিল এজন্য তাদের সাথে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা অন্যতম কারণ দেখা দিলো বা মূল ইস্যু হয়ে দাঁড়ালো খেলাফত তা আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব আজকের মজলিশ আলোচনা ইনশাল্লাহ হবে খেলাফতের উপর খেলাফত কিনি খেলাফত কিনি আলোচনাটা আমরা ইনশাল্লাহ দুভাগে করব আমাদের প্রথম আলোচনা হবে আসলে খেলাফত কি খেলাফতের উদ্দেশ্য কি খলিফা নির্বাচন ভয় কিভাবে কারা খলিফাকে নির্বাচন করবেন खलिफार दायित्विफार ऊपर मुस्लिम इन्शाला प्रथम हाल इंशाला कर खिलाफार्वित मजलिस इनशाला आलोचना करब जो दउलर पक्ष मुजाहिदीन पक्ष खिलाफत घोषणा करफत की खिलाफत नये हाथे बैत उम्मत वजीब की वाजीब नये খেলাফত কি খেলাফত হচ্ছে মুসলিমদের শাসন ব্যবস্থার নাম বা ইসলামী শাসন ব্যবস্থা নাম খেলাফত অর্থাৎ মুসলিমরা তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি নির্ধারণ করেন এই প্রতিনিধির মাধ্যমে ইসলামী শরীয়ত কি করা হয় বাস্তবায়ন করা হয় তার নেতৃত্বে থেকে পুরো উন্মত ইসলামী শাসন ব্যবস্থাটা পরিচালনা হয় এই যে শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থার এই নিয়ম এটাই হচ্ছে কি খেলাফত খেলাফত নবুয় যেটি রাসুল্লাহ সাল্লাম ছিলেন তারপর আসছে খেলাফত খলিফা অর্থ প্রতিনিধি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম যতদিন ছিলেন ইসলামী শাসন ব্যবস্থা মুসলিমদেরকে শাসন করেছেন পরিচালনা করেছেন রাসুল্লাহ থেকে খলিফা বা রাসুল্লাহ সালন ইসলামের প্রতিনিধি নির্ধারণ করা হয় রাসুল উল্লাহ সালিসের ওই দায়িত্বটা তারা কি করেন পালন করে খেলাফতের উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি খেলাফতের উদ্দেশ্য হচ্ছে सकल मुस्लिम के एक नेतृत्व अल्लम बदीस टी आबू हर आदि वर्णित मुस्लिम मध्य बखारे मध्य हदीस टी इन्न इमाम जून्नाम ढाल स्वरूपी पिछने रक्षा पाफाजत खलिफा इमामलीफार अधीन थे कि खुलीफा कर मुस्लिम रातल कर मुस्लिम ने संरक्षण कीतल चलते फिलीफार ऊपर सब चेहरे ग्रहण जो्यवतम केल्ला सुल्तानियालाम्ला তিনি খেলাফার উদ্দেশ্য বা খিলাফা করতেছেন ক্ষেত্রে এবং পার্থিব বিষয়গুলো পরিচালনা করার ক্ষেত্রে অন্য ইমামগণ একই মত ব্যক্ত করেছেন তা আমরা বুঝলাম খেলাফতের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদেরকে এক নেতৃত্বে নিয়ে এসে এক শাসন ব্যবস্থার অধীনে পরিচালনা করা এবং এই অধীনে থেকে বিরুদ্ধে তিতাল করা এবং মুসলিমদের পার্থ পরিচালনা করি ইসলাম এই ব্যাপারে কি করেছেন একমত পোষণ করেছেন এটা নস থেকে বর্ণিত যেমন রাসুল উল্লাহ সাল্লাম বলেন ইমর থেকে হাদিসটি বর্ণিত এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার ঘাড়ের মধ্যে ইমামের বায়াত নেই খলিফার বায়াত নেই সে জাহিলিয়াতের মৃত্যু বরণ করলো এখানে বলা হয়েছে কেউ মৃত্যুবরণ করলো এবং তার ঘাড়ে কি নেই খেলাফত খলিফার খিলাফত নেই সে কিসের মৃত্যুবরণ করলো জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো এহাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে খেলাফত এটা ওয়াজিব যদি ওয়াজিব না হতো তাহলে এটা তরকের কারণে এত বড় ধমকি আসতো না এভাবে ইমাম কুরতুবি রহেম কিন্তু আসাম নামে একজন ব্যক্তি ক্ষেত্রে কি করেছেন দিমত পোষণ করেছেন ইমাম খলিফাতিন। যে ওলামাগণ একমত পোষণ করেছেন মুসলিম দেবের উপর ও আজীব হলো একজন খলিফা নির্ধারণ করা নির্বাচন করা তা আমরা বুঝতে পারলাম খেলাফত কি খেলাফতের উদ্দেশ্য কি খেলাফতের হুকুম কি এবার ইনশাল্লাহ আমরা আলোচনা করব খলিফা নির্বাচন পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে খলিফা নির্বাচন করা হবে বা কোন পদ্ধতিতে খলিফা নির্বাচন করলে তিনি খলিফা হিসাবে গণ্য হবেন খলিফা নির্ধারণের পদ্ধতি তিনটি কয়টি তিনটি এক নম্বর হচ্ছে ইস্তেখলাফ তার মৃত্যুবরণের পরবর্তী খলিফা হবেন পরবর্তীতে এই খলিফার মৃত্যুর পর এই পদ্ধতিটাকে বলা হয় কি ইস্তেখলাফ দুই নম্বর পদ্ধতি হচ্ছে সুরা সুরা হচ্ছে কি কোন খলিফা মৃত্যুবরণের পূর্বে আহলুল হালদিওয়াল আকদের মধ্যে কয়েকজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাওয়া আমার মৃত্যুর পর তারা কি করবেন খলিফা নির্বাচন করবেন এটা হলো কি পদ্ধতি হচ্ছে খলিফা চলে যাওয়ার সময় না সুরা করে গেছেন না ইস্তেখলাফ কাউকে খলিফা নির্ধারণ করে গেছে তখন উম্মতের মধ্যে যারা আহলুল হাল্লিওয়াল আকদি আছেন তারা খলিফা নির্বাচন করবেন তাহলে পূর্ববর্তী খলিফা যে ইস্তেখলাফ অর্থাৎ परिफाधारण्ली करम्बर पद्धति हख्ति अर्थात आहलुल हल्दी एकत्रित कर खाचन करबी राहुल्लाफा কিসের মাধ্যমে অথবা কোন ব্যক্তিকে আহলুল হাল্লি ওয়াল আকদি নির্দিষ্ট করে দেওয়ার মাধ্যমে ইদা আলাম খলিফা যখন খলিফা তার পরবর্তী খলিফা নির্বাচন করে না যায় তিনি একটা সুর কি করে যাবেন নির্ধারণ করে যাবেন যে সুর খলিফা নির্বাচন করবে যেমনটি কে করেছেন অমর রাহু আনহু করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম খলিফা নির্বাচনের পদ্ধতি কয়টি তিনটি এক নম্বর पद्धति आत्तागल्लू शरियत मध्य आत्तागल्लुभ पद्धति अवलम्बन करा बैध नहीं तब जदि क्यों बदती अवलम्बन कर खलिफा है खलिफा हिसाब से গোনাগার হবে তবে সে গোণাগার হবে আর তাকাল্লুক কোনটা আর তগাল লোক হচ্ছে জবরদখল অন্যায় কি করা শক্তি শক্তিমাত্রা দিয়ে ক্ষমতা দিয়ে কি করা নিজেকে প্রতিষ্ঠিত করা খেলাফতের আসনে তা অনক পদ্ধতি হতে পারে যে পূর্ববর্তী খলিভা মারা গেছে পরবর্তী সেটা হচ্ছে কি অন্য জুলুমের সাথে কি করা দখল করা শক্তিমাত্রা দিয়ে ফাইদা মা আতাল ইমাম যদি ইমাম কি হয় মৃত্যুবরণ করে খিফার শর্ত গুলো কি আছে বিদ্যমান কি ব্যতীত ইস্তেখলাফন অর্থাৎ আহুল হালু লাগদের বায়াতের মাধ্যমেও না এবং কিসের কোন পদ্ধতিতেও না ইস্তেখলাফের পদ্ধতি না তার খেলাফতটাও কি হবে প্রতিষ্ঠিত হবে সাব্যস্ত হবে কোন কারণে মুসলিমদের ঐক্যের স্বার্থে মুসলিমদের ঐক্যের স্বার্থে যাতে করে অন্য আরো বেশি রক্তপাত না হয় এই শর্তে এটা রহবদ্ধ তালিবিনের মধ্যে কে বলেছেন ইমাম নবুব ইব্রাহিম বলেছেন দশ নম্বর খন্ডের মধ্যে তাহলে আমরা বুঝলাম খিলাফত নির্বাচনের পদ্ধতিগুলো আমরা বুঝতে পারলাম ছিল ইস্তেখলাফ দুই নম্বর সুরা তিন নম্বর ইয়ার চার নম্বর এখন ইসতেখলাফ এখানে কোন আলোচনা নাই পূর্ববর্তী খলিফা নির্বাচন করে গেছে সুরা এখানেও কি নেই কোনো আলোচনা নেই ব্যাপারে কিছু আলোচনা করা হলো সামনে হয়তো কিছু আলোচনা আসবে ইনশাল্লাহ এখন আমাদের যে বিষয়টি আলোচনা করা যে আহলুল হেল্লিওয়াল আক্ত একটা পদ্ধতি সেটা হলো নির্বাচন সুরও নির্ধারণ করে যায়নি এখন উন্মোদ এই অবস্থায় খেলাফত নির্বাচন করবে বৈধ পদ্ধতি কোনটা তাহলে বাকি আছে কোনটা এখতিয়ার এখতিয়ার কাকে বলে আহলুল হাল্লিওয়াল আক্তিরা কি করবেন নির্বাচন করবে নির্ধারণ করবে এখন প্রশ্ন আছে আহলুল হালিওয়াল আকদি কারা স্বাভাবিক প্রশ্ন আসবে আহলিউল আদি কারা আহলিউদি কারা মহান আল্লাহ রসুলা ওয়া উলিল হে ইমানদারগন তোমরা আল্লাহ তালার অনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে যারা আদেশ দাতা উলুল আম ক্ষমতা রাখেন আদেশ উদ্দেশ্য হচ্ছে একই ভাবে মুজাহিদ আপা হাসানের ক্ষেত্রে তারা কারা কারা উমারা এবং অর্থাৎ দায়িত্বশীল রন এবং কারা আলেমরা কে বলছেন বলছেন নির্বাচন হবে সাব্যস্ত হবে আহলুল হাল্লিউল আকদির কিছুর মাধ্যমে তারপর উনি বর্ণনা করছেন হলেন আহুল ইমাম বলতেছেন ठीक है तीन नम्बर रय सिंत देर जोग्यता की উনি বলতেছেন যে ওই সমস্ত যোগ্য ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি পরিপক্ক ব্যক্তি যাদের কি রয়েছে নানা অভিজ্ঞতা রয়েছে ज्ञान रही भाव अन्न्य अनेकामा जमन अल्लाहु যে উনি আহুল হাল্লিউল আকদির ব্যাখ্যা করতেছেন ওলামাগন বা দায়িত্বশীল গণ আমাদের এই পয়েন্টটা ভালোভাবে কি করতে হবে স্মরণ রাখতে হবে সামনে আলোচনাটা বোঝার জন্য যে আহলুল হাল্লিউল আকদি কারা আমরা সকল ফকাহাদের অনেক ফোকাহাদের মত এবং অনেকের মত বিদ্যমান রয়েছে थी आलेम अब बड़ो हमारा नामे हकपंथी बड़ो आलेम रही हल उतर मध्य जरा कृषि अधिकारी शक्तिम्थार अधिकार कर शक्ति माता विभिन्न अधिकार তাদের জন্য শর্ত রয়েছে শুধু ওলামা বা নেতৃত্ব স্থানীয় শক্তিমাত্রার অধিকারী হলেই হবে না আল্লামা মা ও সুলতান ইয়ের মধ্যে أهل الحل والعقدي شرطة بورنا كورتسن فأما أهل الاختيار فشروط المعتبرة فيهم مثلا أهل الاختيار أهل الحل والعقدي تدر من تقرهن جو شرطة كورتان تنتا أحدها العدالة الجامعة لشروطها والثاني العلم الذي يتوصل به إلى معرفة من يستحق الإمامة على شروط المعتبرة فيها والثالث الرأي والحكمة الموديان إلى اختيار من هو للإمامة أصلح وبتبير المصالح أقوام وأعرف তিনটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে যে পূর্ণাঙ্গ আদালত তার মাঝে কি করতে হবে পাওয়া যেতে হবে তার মধ্যে কোনো গোনা কোনো ফিসকি এগুলো প্রকাশ্য কি জানা পাওয়া যাবে না হচ্ছে। তার এই পরিমাণ যার মাধ্যমে সে বুঝতে পারে যে খলিফা হওয়ার জন্য শর্ত কি কি কে খলিফা হওয়ার জন্য যোগ্য তিন নম্বর হচ্ছে তার মাঝে এই যোগ্যতা এই সিদ্ধান্ত দেয়ার যোগ্যতা থাকতে হবে যে কাকে দায়িত্ব দিলে से सुंदर भाव उम्मत की उत्तम भाव पूर्ण रूप से मुस्लिम से फेक से जालेम तरह लाख देर योग्यता रहे योग्यता नहीं क्षेत्र अग्रसर कर्मेत फिस्क पावा সেও কি হতে পারবে না তার মধ্যে বেদা পাওয়া যাচ্ছে নির্বাচনের ক্ষেত্রে আহলুল হাল্লি আল আকদিন নির্বাচন অর্থাৎ ইতিয়ার পদ্ধতিটা এখন প্রশ্ন আসে যে আহলুল হাল্লি আল আকদি চিনলাম কতজন আহলুল হাল্লি আল আকদি কি করতে হবে নির্বাচন করতে হবে খলিফা নির্বাচনটা কতজন আহলুল হাল্লি আগদি করতে হবে খলিফা নির্বাচনে করবে আহদি হাল্লি হালিউল আকদির একত্রিত হতে হবে বা কতজন উম্মত কি করতে হবে একমত পোষণ করতে হবে এ ব্যাপারে উম্মার মাঝে দ্বিমত বিদ্যমান আছে হলাফায় রাশেদার যুগে তিনটি মত পাওয়া যায় কয়টি মত তিনটি মত এক নম্বর মত হচ্ছে पूरा उम्मत ऐक्यमत आवश्यक शुद्ध आहलुल हाली वालदी उम्मतर ऐक्यमत उम्मत ऐक्यमत आवश्यक उद्देश्य हलोम मेनेकोधित उम्मत की बिरोधित करना खलिफाना जर हाथ दे द्वित मत हम सकल आहलुल हल्दी वाल आकदी ईक्यमत আবশ্যক তৃতীয় মত হচ্ছে সাহাবাদের মধ্যে অনেকের ছিল সাহাবাদের মধ্যে অনেকের কি ছিল এই মতটা ছিল যে পুরো উন্মতের ঐক্যমত আবশ্যক এর অর্থ হচ্ছে কি যে কোন একজন যাতে কি না করে বিরোধিতা না করে বিরুদ্ধে না যায় যদি যায় তাহলে কি হবে না সেই মাঝে তিমত এটা কিন্তু কিসের কারণে ছিল না খেলাফতের কারণে ছিল না এটা আমরা হয়তো জানি তাদের মাঝে দিমতটা ছিল ভিন্ন এক কারণে যাই হোক আলী আনহু যখন খেলাফতের কি নিচ্ছিলেন বা আজ নিচ্ছিলেন ওই সময়ের আলোচনা করতে গিয়ে আল্লাহ ইবনে খালদুর কেন একমত হয় এবং তারা একজন ইমামের ব্যাপারে কি করে একমত পোষণ করে ঐক্যমত পোষণ করে কারা কারাআ ইমিন ও আব্দুল্লা বিন সালামিবান ও হাসানের বড় বড় সাহাবিরা তারা বায়াত দিচ্ছিলেন না আলী রাজ্যে কারণ তারা বলতেছিলেন যে কয়জন ইমাম লাগবে এমন একজন ইমাম লাগবে যার ব্যাপারে উম্মত কি হয়েছে একমত পোষণ করেছেন কোন একজন যদি বিরোধিতা করে তাহলে সে হবে না তাহলে এই বড় বড় সাহাবিদের মত ছিল কি লাগবে পুরো উম্মতের ঐক্যমত লাগবে ইবনে অমর রাহু আনহুর কাছে কি করলেন পাঠালেন যে তার ভিতরে অবস্থাটা জানার জন্য কল কার হাতে বাদ দিবো আপনার হাতে বাদ দিবো রসুল আলী সালাম আর আপনি রসুল্লাহিস্লামের সাথী এবং আমিরুলের সন্তান ওয়া আনতা হক্কুন নাস বিহা দালম্লি আপনি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার যোগ্য فقالہ কে বলতেছেন টিম নম্বর বলতেছেন কদে ইজতমা আন নাস কুল্লুহুম আলা মা তাকুল সকল তুমি যেটা যে মতটা ব্যক্ত করলে এই ব্যাপারে কি সকল মানুষ একমত পোষণ করেছে ক্বালা নাআম ইল্লা নাফরুন ইয়াসি আমরা বিন আদম বললেন হ্যাঁ সকলে একমত পোষণ করেছে অল্প কিছু ব্যক্তি বেইতেই রেগে সকলে একমত পোষণ করতেছে কিন্তু তিনজন নিমাত পোষণ করতেছে তাহলে ক্ষেত্রে আমার কি নেই এটার প্রয়োজন নেই এটা আসছে একটা বা কথ সহি এলেন এবং বললেন বা আমি বায় যতক্ষণ না মানুষেরা কি করে যে আল্লা শপথ আমার পক্ষ থেকে আপনার ব্যাপারে কোনো কি নেই সমস্যা নেই আপনি হলেও হতে পারেন তার আল্লাহ কি করে দাও ছেড়ে দাও তারা বললো বাহ তিনি বললেন কি না যতক্ষণ না লোকেরা কি করে বা দেয় তারা দেখা যায় সাহবিন এবং আবদুল্লা অমরানহু তারা কাকে বেয়ার দিচ্ছেন না তারপরে একমত তারপর কি করতেছিল বায়াত দিচ্ছিল না যতক্ষণ না সকল লোকী কি করে বায় দেয় অথচ রসুল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস যেটা বখানি মুসলিমের মধ্যে আসছে যে মৃত্যুবরণ করলো অথচ ইমামে বায়াত ঘাড়ে সে কি জাহিলে মৃত্যুবর্ণ এত বড় কঠিন তারপর আব্দুল কি করতেছিলেন না এই যে করা হল এটা খন্ড নম্বর চোদ্দ পৃষ্ঠাত্তরের মধ্যে আছে একই ভাবে ইমাম শেহাবুদ্দিন রাহিম তিনি নেহায়তুল আরব ফি ফুল আদাবের মধ্যে বর্ণনা করতেছেন মুস্তুবিন্দালের অধিবাসীর যে সাহাবিরা ছিলেন এবং ছিলেন তিনি তাদেরকে আহ্বান করলেন যাতে তারা রাদে কি করে বায় তারা বায়ীকৃতি জানালো এই খবরটা যখন আলী রাহনু পেলেন তিনি আবার সাহাবি মালিক বিন কাব আলহামজ রাহিকে পাঠালেন তারা যাতে কাকে বায় দেয় আলী রাহুকে বায় দেয় এবং সাহাবুদ্দিন রাহিম লিখলেন যে মালিক রাহু দাঁড়ালেন ওই দিনের মধ্যে এবং আমরা ব্যয়াত দিব না যতক্ষণ না মানুষেরা কি হয় একজন ইমামের ব্যাপারে কি করে একমত পোষণ করে হনসারা আনহু ও তারাকু অতবার তিন তাদেরকে ছেড়ে চলে গেলেন তাহলে বোঝা যায় এই যে দোমাতা জান অধিবাসীরা হয়তো সাহাবি ছিল অনেকে এবং কি ছিল ছিল তারাও বেয়ার দিচ্ছিল এবং তারা শর্ত করছিল একজন তারা বোঝা যায় খালাফায় রাশেদার যুগে অনেক সাহাবি এবং তাবিয়াঈরা একটা ওয়াজিব ওয়াজিবটা কি আলো শরিয়া একটা ওয়াজিব এটা পালন করতেছিলেন কারণ তারা মনে করতেছিলেন যে দুইজনে একজনকে বায়াত দেয়া কি না ওয়াজিব না কারণ সকল মানুষ একজন ইমামের ব্যাপারে কি করে না একমত পোষণ করেননি मान जहाँ मृत्युबरण कर ललो इमाम से जहािदा मृत्युबरण करलो ये हादीजर व्याख्य इमाम अहमदुरहिमहल्लामालमाम जाहिले इमाम मृत्युबरण अल इमी सकल मुस्लिम की ओक्यमत पोषण कर सकते बोलते इन हलन की हदीसर अर्थ की तेनेल शर्त करलें सकल मुस्लिम की करते এক আশি এবং ইসলামটা আব্দুস যে ইমাম আহমদ রাহমহল্ল তার আব্দ চিঠির মধ্যে বলেছেন আলি সাল্লাম তিনি কি বলেছেন আমাদের উপর সুন্ন বা রাসুলের সুন্নার মূলনীতি হচ্ছে যে মতের উপর ছিলেন ওই মতের উপর কি করা যে ব্যক্তি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো আজমা আলিহিন এবং তার ব্যাপারে মানুষেরা একমত পোষণ করলো বিহি এবং কি হয়েছে তার ব্যাপারে সন্তুষ্টি পোষণ করলো إمام لالكي رحمه الله أحمد رحمه الله تعبارنا كورين ومن خرج على إمام المسلمين وقد كان الناس اجتماعوا عليه وأقروا له بالخلافة بأي وجه كان, كان بالرضاء أو بالغلبة فقد شق هذا الخرج عصى المسلمين عندما تقول إن كان المسلم في الإمام بدويه إن كان الإمام وقد كان الناس اجتماعوا عليه وإمام جاربه على أمت একমত পোষণ করেছেন এই বিদ্রোহী ব্যক্তি মুসলিমদের ঐক্য কি করলো বিনষ্ট করলো অর্থাৎ তাহলে ইমামের জন্য তিনি এখানে শর্ত করতেছেন কি উম্মত তার ব্যাপারে একমত পোষণ করতে হবে এবং তার স্বীকৃতি খেলাফতের কি করতে হবে স্বীকৃতি দিতে হবে ইমাম যেমন তিনি বলতেছেন সকল মানুষের ইজমা ঐক্য মতে তাদের সন্তুষ্টি অর্থাৎ যে ব্যক্তি সকলের ঐক্যমতে এবং সন্তুষ্টিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো তখন আল্লাহ এবং কি পরকালের উপর বিশ্বাস রাখে এমন কোন কি হবে না বৈধ হবে না এক করবে তার কোনো যেমাম নেই তাহলে হাদিসের পক্ষ তো ইমাম আলিবুল মাদমুল্লাহ কি করছেন একই শর্ত বেতন করেছেন যে অমান উল্লিয়াল খেলাফা বিজমা আইনাসম সকল মানুষের ঐক্যমত এবং সন্তুষ্টিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে এই অবস্থায় কোন মুসলিমের জন্য যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসকে বৈধ হবে না সে কি করবে তাহলে আমরা খলিফা নির্বাচনের জন্য কতজন আহলুল ব্যাপারে প্রথম মত ছিল কি পুরো উম্মতের ঐক্যমত দ্বিতীয় মতটাই হলো যে সকল আহলুল হেল্লিউ আকদের ঐক্যমত আবশ্যক সকল আহলুল হাল্লি ও আকদের ঐক্যমত আবশ্য জামাতের মত ছিল কি সকল ঐক্য যে অন্য সাহাবিদের মত ছিল কি হয়নি নির্ধারণ হননি কারণ আহলুল হাল্লিউল আকদে ওই সময় কি ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল সুতরাং তাদের মাধ্যমে সকলে কি হয়েছেন অল্প সংখ্যক উপস্থিত হয়েছিলেন আর সকল আহলুল হাল্লি তাকুনুল বাইয়াহ ইল্লা বিয়াহুল হাল্লিউল আকদি তাদের মত ছিল কি যে সকল আহলুল হাল্লিউল আতির ঐক্যমত ব্যতীত প্রতিষ্ঠিত হবে না আবশ্যক না যে ব্যক্তি খলিফা হয়েছে সকল আহ ব্যতীত অথবা তাদের মধ্য থেকে অল্প কিছু ব্যক্তির মাধ্যমে এই মঠটা ছিল মহাবিয়া আমর ইবনে আস অবদুল্লাহ আবদুল এবং এই মতের মধ্যে ছিল মহাবিয় এবং অন্যান্য বড় সাহাবিদের মত ছিল কি এটা যেটা এই মেখালদুন রাহিমাহুল্লাহ তার কিতাব তারিখাল এর মধ্যে কি করছেন বর্ণনা করেছেন খন্ড নম্বর এক খ্রিস্টান একশত এগারো মধ্যে ইমাম আহমদ থেকে বর্ণিত দ্বিতীয় মতটা হচ্ছে কি সকল আহলুল হাল্লি আব্দ ইসাহিম বর্ণনা করেন বলেছেন হলো ব্যক্তি যার ব্যাপারে একমত পোষণ করেছে। এই একই মত পোষণ করেছেন কাদি আবু সকল আহলুল হাল্লি আকদি ছাড়া কি হবে না খিয়াফত নির্বাচন বা খলিফা নির্বাচন হবে না নির্ধারণ হবে না তাহলে খলিফা নির্বাচনের জন্য দ্বিতীয় যে মতটা অর্থাৎ আহলুল হালদি ওয়া দি কতজন লাগবে কতজন লাগবে দ্বিতীয় মতটি ছিল সকল আহলুল হাল্লি হালদিওয়া লাকদী ঐক্যমত আবশ্যক হবে এই মতটার মধ্যে অনেক সাহাবি তাবি এবং ইমামদের অনেকেই কি করেছেন এই মত ব্যক্ত করেছেন যে সকল আহলুল হালদি ও লদির ঐক্যমত আবশ্যক কেউ খলিফা হওয়ার জন্য ওই খলিফা যার হাতে উম্মতের বায়াতি উহাচিত বিষয়টা হচ্ছে সময় মানুষেরা নানা জায়গায় কি ছিলেন ছড়িয়েছিলেন তারা সকলেই কি হতে পারে সকল মানুষ যেতে কি হয় বায়াত ইমাম একজন একজন ইমামের ব্যাপারে কি হয় একমত পোষণ করেন আর আলী রাহু আনহুয়ের বায়াতে কতজন মানুষ ছিলেন এই ব্যাপারে شيخ يحيى بن ابي الخير الامراني رحمه الله বরনা করেন قد ثبتت بيعه علي و امامته الجمهور من الصحابة قبل ذلك وان له وصارت له الشوكه بطاعتهم له قد ثبتت بيعه علي علي رضي الله عنهর বায়াত সাব্যস্ত হয়েছে و ইমামাতুহু এবং الجمهور من الصحابة قبل ذلك অর্থাৎ प्रसिद्ध कितब अल इंतर আলমাজ করেছেন কারা আহকা প্রভাবশালী যদিও তার পূর্বে যে দুইজন ইমামের ব্যাপারে তিনজন ইমামের ব্যাপারে কি হয়েছিলেন তার ক্ষেত্রে কি হয় নাইমতেনিবাহ নেই কিন্তু তার কর্তৃত্ব এবং প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে আহল শৌকা অর্থাৎ শক্তিশালী কর্তৃত্বশালীদের বায়াতের কারণে আলী রাহনু খেলাফতটা হচ্ছে কি বাকি যে সাহাবিদের নাম বলা বাকি যত সাহাবিরা ছিলেন তারা মোটামুটি বেশিরভাগই আলী রাহনুকে বাইরে কি থেকে প্রমাণিত নুসুস থেকে প্রমাণিত আলী রাহনু হলিকা স্পষ্ট বুঝা যায় যে জমুর সাহাবির মত ছিল যে কি জমহুরের বায়াতের মাধ্যমে কি হবে খলিফা নির্ধারণ নির্বাচন হয়ে যাবে আহলুল আল্লু আসক চতুর্থ খলাফা আশেদার যুগে তিনটা ফোকাদের মাঝে আরো কিছু মত আছে সাফিম আসহাবের অধিকাংশ ফকির মত হচ্ছে যখন খলিফা নির্বাচন নির্ধারণ হবে তাহোন যাদের জন্য উপস্থিত হওয়া কি কঠিন না সহজ তারা যদি অকৃতৃত হয়ে খলিফা নির্বাচন করে তাহলে কি হয়ে যাবে খলিফা নির্বাচন হয়ে যাবে যাদের জন্য কঠিন তাদের কি হতে হবে না একত্রিত হতে হবে না অর্থাৎ যাদের জন্য সম্ভব একত্রিত হওয়া একখানে হওয়া ইমাম নববী রাহিমাহুল্লাহ বললেন আল উলামা ওয়াল রুয়াসা ওয়া উজুহুন নাস আল্লাযিনা ইয়াতিয়াস্সরু ইজতিমাউহুম যে আল দিয়ে হচ্ছেন ওলামা এবং প্রভাবশালী এবং নেতৃত্বশালী ব্যক্তিবর্গ যাদেরমত পোষণ করেছেন তারা আলেমরা পরবর্তী আলেমরা একমত পোষণ করেছেন যে বায় সহি কি শর্ত নয় সকল মানুষের বায়াত দেয়া অথবা সকল সম্ভব বায়াত্রিত হতে পারবে তাদের জন্য বায়াত দেয়াটা কোহা হবে। এটা হলো শাফিম আহ গ্রহণযোগ্য মত এছাড়া আরও কিছু মত আছেন কেউ বলছেন চল্লিশ জন কেউ বলছেন জন কেউ বলছেন পাঁচজন কেউ বলছেন জন কেউ বলছেন জন কেউ বলছেন खिलाफर बेपारे धार्मिक आलोचना कर ल्ला परी पर्व ख दायित्व समूह खलिफार ऊपर जनगण के हक समूह सुन्नर आलोक खिलाफारदि गुरुत्पूर्ण विषय सम्बन्धे